ইবনু উমর আদিল্লাহ তালাহ্নতে বর্ণিত যে উমর আদিল্লাহ তালাহ্ন তার ওয়াকফে এই সর্তারোপ করেন যে মোতাবাল্লি তা থেকে নিজে খেতে পারবে এবং বন্ধু বান্ধবকে খাওয়াতে পারবে তবে সম্পদ জমা করতে পারবে না